সালামু আলাইকুম বিশানে প্রথমেই আজকে আমরা জানবো দোয়া করার জন্য সর্বোত্তম কিছু সময়ের কথা নবী সাল্লাই বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময় করা দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না এ ছাড়া যখন বৃষ্টি হয় সেই সময়টিও আল্লাহর কাছে দোয়া করার জন্য বিশেষ একটি মুহূর্ত শুক্রবার অর্থাৎ জুম্মার দিনে আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত যে সময়টি এবং রোজা থাকা অবস্থায় যখন দোয়া করা হয় প্রত্যেক রাতে একেবারে শেষ তৃতীয়াংশে যখন দোয়া করা হয় অনেক সময় আছে যখন হওয়ার বেশি থাকে। তবে এমন নয় যে শুধু এই মুহূর্ত আপনার এবং আমার দোয়া কবুল হবে আপনি যখনই আপনার মনের গভীর থেকে আল্লাহকে ডাকবেন সাথে সাথে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন আপনি অথবা আমি যখন মানুষের কাছে কোনো কিছু বারবার চাই তখন সে বিরক্ত হয়ে যেতে পারে আবার অনেক সময় তো রেগেও বসতে পারে আমরা ভাবি যে বুঝি আমাদের সাথে এমন আচরণ করবেন তার কাছে বেশি বেশি চাইলে তিনি বুঝি রাগ করবেন অনেক সময় তো এরকম দোয়াও করি হে আল্লাহ আপনি আমাকে এইবার শুধু পরীক্ষায় পাশ করিয়ে দিন এরপর থেকে আপনার কাছে আর কিছুই না না এ ধরনের বিশ্বাস কখনোই ঠিক না আমাদের জন্য ভালো জিনিস কখনোই ছোট বড় কোনো প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাইব বারবার কারণ আল্লাহ সুভান তালা তো কখনোই কৃপণ নন কোরআনের শেখানো ভাষায় আমরা দোয়া করব। হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাত কারণ আল্লাহ যদি তোমাদের জন্য সেটা সহজ করে না দেন তোমরা কখনোই সেটা পাবে না তবে হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা আমি তো আল্লাহর কাছে কত কিছুই না চাইলাম আল্লাহ তো আমাকে অনেক সময় অনেক কিছু দেননি সেই চিন্তা বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকা তো পরকালে অবিশ্বাসীদের বৈশিষ্ট্য নবী সাল্লাহাম আমাদের জানিয়ে দিয়েছে আল্লাহর কাছে যখন কেউ কিছু চায় হয় আল্লাহ তাকে সেটা দিবেন অথবা তাকে কোন বিপদ থেকে বাঁচিয়ে দিবেন অথবা এই দুয়ার প্রতিদান তিনি দিয়ে দিবেন। একটু চিন্তা করে দেখুন কেয়ামতের দিন কেউ কারো কোন উপকার করতে পারবে না সেই দিন যদি আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান পাই আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যায় সেটা আমাদের জন্য কতই না ভালো তাই মন খারাপ করার কি আছে তিনি তো দোয়া করবেন। আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার ডাকে সারা দেবেনি তাহলে আজ এখানেই শেষ করছি তবে কি কি কারণে দোয়া কবুল হয় না সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব। ইনশাল্লাহ